রসুল সলিল্লা তলিআ ওসিমন কসীরা আমাদ ফজ্লাহিনীম বরাআত রসুলশরকিন ফিল তুরমো জজি ফির সরা তে তফসী কোরবো সামনে এ সরায় তোবা এতে রয়েছে একশো উনত্রিশটি আয়াত এবং এই সুরা নবী করিমসাল্লাহ ইসলামের মদিনার জীবনে নাজল হয়েছে এই সুরে আল্লাহ পাকরবুল্লা আলমিন কাফের যারা নবী কারিমসাল্লাসলামের সাথে শত্রুতা করেছিল নবী করিমাসল্লাহিস্লামকে মক্কা থেকে বিতাড়িত করেছিল এবং যারা আল্লাহর ঘরে বহু উপাস্যের উপাসনা করেছিল তাদের সাথে সম্পর্ক ছেদের ঘোষণা আল্লাহ পাক করেছেন এই সুরে আল্লাহ পাকরবুল্ আলমিন মুনাফেকদের মুখোশ খুলে দিয়েছেন এই ঈশ্বরার নাম হচ্ছে সুরায়ে তাওবাহ এই জন্য যে এই সুরাতে তাবুক যুদ্ধে তিনজন সাহাবি যারা সত্যিকার অর্থে সাহাবি ছিলেন তাদের অন্তরে নিফাক ছিল না মুনাফিকদের মতো কিন্তু তারা এই যাবো যাচ্ছি করে তারা শরিক হতে পারেননি আল্লাপাক তাদের তাওবা কবুল হওয়ার ঘোষণা করেছেন এবং আল্লাপাক আব্বুল আলমী তাদেরকে মার্জনা করেছেন সেই জন্য এই ঈশ্বরার নাম হচ্ছে সুরায়ে তাওবা আর এই ঈশ্বরার আরেকটি নাম হচ্ছে সুরায় বারা আত কারণ আল্লাহ পাকে সম্পর্ক ছেদের ঘোষণা করেছেন আল্লাহ পক্ষ থেকে তার রাসুলের পক্ষ থেকে ওই সব সাথে যারা আল্লাহ ছাড়া অন্যকে উপাস্য বানিয়ে ফেলেছে মহান আল্লাহ এরশাদ করেছেন বারা আত্মিনাল্লাহ ওয়া রাসুলহি আল্লাহর পক্ষ থেকে এবং তার রাসুলসাহসাল্লামের পক্ষ থেকে সম্পর্ক ছেদের ঘোষণা এল আল্লাজিন আহাদ মিন আল মুশেকিন সব মুশ্রেকদের পক্ষে যাদের সাথে তোমরা চুক্তি করেছ অর্থাৎ যেসব মুর্শেকদের সাথে চুক্তি রয়েছে তোমাদের তাদের থেকে সম্পর্ক ছেদের ঘোষণা করো আর তাদের সাথে চুক্তির জন্য একটি সময় নির মিনার মুশেক রাসুলো নিশ্চয়ই আল্লাহ পাক সম্পর্ক ছেদ করেছেন মুর্শেকদের থেকে এবং তার রাসুলসাল্লিশাল্লামও সম্পর্ক ছেদ করেছেন ফাইন তুব তুম ফাহা খাইকুম সুতরাং তোমরা যদি তবা করে ফিরে চলে আসো ইমান নিয়ে আসো বিশ্বাস করো এটা তোমাদের জন্য মঙ্গলজনক হবে ওয়াইন তওয়াল্লাই তুম আর তোমরা যদি বিমুখ হয়ে যাও ফায় আলামু তো জেনে রাখো আন্নাকুম গাইরু মজিস তোমরা আল্লাহ পাককে হারাতে পারবে না অবশ্যই ইল্লাজীন ক্যাফারুবে আজাবিন আলীম এবং যারা কুফরি করেছে তাদেরকে সুসংবাদ শুনিয়া দাও হে নবী যন্ত্রণা দেয় কঠিন শাস্তির আল্লাহ পাক তারপর এর সাদ করেছেন ইল্লাজীন আহাদুমিন মুশ্রিক তবে যেসব মুশ্রিকদের সাথে তোমরা চুক্তিতে আবদ্ধ হয়েছ সোম্বালাম কুসুম শা অতপর তারা এই চুক্তি পূরণে কোন রকমের করেনি তারা বিন্দু মাত্র তারা এই ক্ষেত্রে অবহেলা করেনি অর্থাৎ আহাদান এবং তোমাদের বিরুদ্ধে অন্য কোনো জাতিকে সাহায্য করেনি তোমাদের ক্ষতি সাধনের উদ্দেশ্যে ফাতেমু এলাইম আহদাহিম তাহলে তাদের সাথে যে নির্ধারিত সময় সময়সীমার রয়েছে চুক্তির ক্ষেত্রে তাদের এই চুক্তি পূর করো তাদের নির্ধারিত সময় পর্যন্ত ইন আল্লাহ হবুল মত্তাকিন কারণ আল্লাহ আকরব্বুল আলমিন আল্লাহ ভিরুদেরকে সংযতদেরকে ভালোবাসেন তাহলে এখানে এক সাইনির মুর্শিকদের কথা আল্লাহ বলেছেন যারা হয়তো তাদের সাথে চুক্তি ছিল চার মাসেরও বেশি দীর্ঘদিনের চুক্তি ছিল আর সেই চুক্তির ওপর তারা অটল ছিল এই ক্ষেত্রে কোনো রকমের বিশ্বাসঘাতকতা দেখায়নি আর বিজাতিকে তারা ইসলাম এবং মুসলিমদের বিরুদ্ধে সাহায্য করেনি তাদের সম্পর্কে আল্লাহ পাক বললেন যে এদের সাথে তোমরা চুক্তিতে অটল থাকো এবং যতদিন পর্যন্ত নির্ধারিত সময় রয়েছে সেই সময়কে তোমরা পূরা করো নবিয়ে করিম সাল্লাহ আলিয়াল্লাম এর সাদ করেছেন মান কাতালা মানকাতাল মুহাদ আল্লাহ রায়াত কোন ব্যক্তি যদি এমন কোনো অমুসলিম যার সাথে চুক্তি রয়েছে চুক্তিতে যার সাথে তোমার আবদ্ধ রয়েছে যে আমরা শান্তিতে বসবাস করবো তাকে যদি হত্যা করে তাহলে সেই ব্যক্তি জান্নাতের সুবাস পাবে না ওয়াইনারি হাহা লতুজাদবা অথচ জান্নাতের সুবাস জান্নাত থেকে চল্লিশ বছর দূরত্বেও পাওয়া যায় তাহলে নবিয়া করিম সাল্লা ইসলাম কঠোর শাস্তির কথা বলেছেন ওইসব লোকদের ক্ষেত্রে যারা অমুসলিমদের সাথে চুক্তি রয়েছে শান্তিতে বসবাস করার তারপরে চুক্তি ভঙ্গ করে চুক্তি ভঙ্গ করা বড়ই কাবিরা গুনা আল্লাহ ফাকরাবুল আলমিন এই সুরায় বারাতের বা সুরায় তোবার যে আয়াতগুলি নাজল করেছেন এই আয়াতগুলি নবী করিম সাল্লা সাল্লাম ঘোষণা করার জন্য আবাকর সিদ্দিক রাজিয়াল্লাহ তালুকে নবম হিজরিতে হজের আমির বানিয়ে তাকে নেতৃত্ব দিয়ে পাঠিয়ে দিলেন যে তুমি এবছরে হজ করে এসো আর এই সুরায় তোবার ঘোষণাগুলি তাদেরকে শুনিয়ে চলে আসো। যেখানে মুশ্রেকরাও হজে এসেছিল এবং মমিন মুসলিমরাও অনেকে এসেছিলেন মেনাই আরাফাই মুজদালিফাই বিভিন্ন জায়গায় যেখানে লোকজনের সমাগম থাকতো সেখানেই এই আয়াতগুলি পড়ে শুনিয়ে দিতেন এবং ঘোষণা করিয়ে দিতেন আল্লাহ ফাকর্বর তারপর এর সাদ করেছেন ফেজান সাল্লাখাল আসরুল হরম ফুল মুশ্রেকিনো মোহম যখন সম্মানিত মাসগুলি অতিক্রম করে যাবে সম্মানিত মাসগুলি শেষ হয়ে যাবে এই সম্মানিত মাস কোনগুলি মাস এক রকম তাফসির কারগণ বলেছেন যে যে মাসগুলিকে আল্লাহ প্রাচীন যুগ থেকে সম্মানিত করেছেন এবং হারাম মাস বলে আখ্যায়িত করেছেন আর প্রাচীন যুগেও তারা এই মাসগুলিতে লড়াই ঝগড়া এবং কোনো যুদ্ধ করত না আর সে মাসগুলি পরস্পর হচ্ছে তিনটি জিলকাদ, কাদ জিল হাজ এবং মোহরম আর রাজাব যখন এই হারাম মাসগুলি পার হয়ে যাবে ফখতরুর মুর্শেকিন তখন তোমার মুর্শেকদেরকে হত্যা করবে হাইসু ওয়াজ যেখানে পাও না কেন ওয়া খুজু এবং তাদেরকে তোমরা বন্দি করবে ওয়াহ তাদেরকে ধরবে পাকড়াও করবে এবং তাদেরকে বন্দি করবে ওয়াক অদু আলহামকুল্লা মারসাদ এবং প্রত্যেকটি ঘাটিতে তোমরা উঁত বসবে ফাইন তাবু সুতরাং তারা যদি তবা করে নেই ফিরে আসে তারা ওয়াকা মুসলাত সালাত কয়েম করে ওয়া তাউজাকাত জাকাত প্রদান করে ফাখাল্লু সাবিউল আহম তাহলে তাদের রাস্তা ছেড়ে দেবে ইন্ল্লাহ গফুর রাহিম আল্লাহাক মার্জনা করি দয়াবান আর কোন কোন তফসিল কার্বন বলেছেন যে এই আসর হরম মানে যেই চার মাস আল্লাহাক রব্বুল আলমী তাদেরকে ছাড় দিয়েছিলেন যে ফাঁসি হুফিল আর দরবাত আসর সরে তম্বর দুইয়ে যে তোমরা চার মাস পর্যন্ত ঘোরাফেরা করো মক্কায় মক্কার হারামের এরিয়াতে বিভিন্ন জায়গায় ঘোরাফেরা কর নিরাপদভাবে এই চার মাস যেহেতু আল্লাহ পাক নিষেধ করেছেন এই চার মাসে তাদের হস্তক্ষেপ করতে এবং তাদেরকে সেখান থেকে বিতাড়িত করতে তাই এই চার মাসকে উদ্দেশ্য করা হয়েছে আল্লাহ পাক বলছেন যে ওয়াইন আহাদ মিনাল মুশরিক এখানে মুশ্রেকদের আরেক সিন লোকের কথা আল্লাপাক বর্ণনা করেছেন যারা কোনো মুসলিমের কাছে আশ্রয় গ্রহণ করবে যে তোমার কাছে আশ্রয় চাই যদি এইরকম আশ্রয় গ্রহণ করে তাহলে আল্লাহাক আশ্রয় দিতে বলছেন বিশ্বাসঘাতকতা করতে নিষেধ করছেন এবং তাদের ওপর কোনো রকম হস্তক্ষেপ করতে নিষেধ করছেন তাদের বিরুদ্ধে কোনো ষড়যন্ত্র করতে নিষেধ করছেন এ হচ্ছে ইসলামের সুন্দর আদর্শ আল্লাহ বলছেন ওয়াইন আহাদ মিন আল মুশ্রেক কী নাস্তা যারা কোনো মুশরেক যদি হে নবী তোমার কাছে আশ্রয় গ্রহণ করে বা আজের তাহলে তাকে আশ্রয় দিয়ে দাও হাত আসমা কালাম আল্লাহ যাতে করে আল্লাহর বাণী শুনতে আল্লাহর রাস্তায় বাধা সৃষ্টি করেছে ইহম সাহা কানুয় যা কিছু তারা করে তা বড়ই নোংরা লাই আর কবু নাফিমালিম্মা ওলাইকুল মোতাদুন আল্লাহা বলছেন যে তারা মোমিনদের ক্ষেত্রে না কোনো খেয়াল রাখে ও না কোনো অঙ্গীকারের খেয়াল রাখে ও উলায়ক আহমুল মোতাদুন এরাই হচ্ছে সীমালঙ্ঘনকারী হাইন তাবু আকামুসলাত ওয়াহাউজাকাতকুফদ্দিন কৌমি আলমন আল্লাহা বলছেন তবে তারা যদি তৌবা করে নেয় আল্লাহ পাক বারবার করে তৌবার দিকে আহ্বান করেছেন মানব জাতিকে আল্লাহর দিকে ফিরে আসে সংশোধন করে নেই ওয়াকামুসলাতা এবং এই তওবা যে করেছে ক্যালেমা যে সত্যিকে আর অন্তর থেকে পড়েছে আল্লাহ বিশ্বাসী পরকালে বিশ্বাসী হয়েছে এর প্রমাণ হচ্ছে ওয়াকামুসলা সলাত কায়েম করবে সুতরাং কোন মুসলিম যদি ইমান ইসলামের দাবি করে আর সলাৎ কায়েম না করে তাহলে এই ইমানই ইসলামিক ভাতৃত্বও নেই এবং এই ইমানের কোনো মূল্য নেই আল্লাহা বলছেন তারা যদি সলাৎ কায়েম করে ওয়াতউজাকাত এবং জাকাত প্রদান করে ফাইকানুকুমফিদ্দিন তাহলে তারা তোমাদের ধর্মীয় ভাই অনুফাশে আয়াত আমি আয়াতসমূহকে বিশদভাবে বর্ণনা করি লেখমি আলমন জ্ঞানী জাতির জন্য আল্লাপাক বলছেন তারা যদি তাদের চুক্তি ভঙ্গ করে চুক্তি করার পরে অত আনুফি দিন এবং তোমাদের দিনের প্রতি দোষারোপ করে দিনের বিরুদ্ধে কটুক্তি করে দিন ইসলামের বিরুদ্ধে আল্লাপ প্রদত্ত বিধানের বিরুদ্ধে যদি কোরআনী করিমের বিরুদ্ধে রাসুল উল্লা বিরুদ্ধে আল্লাহ পাকের বিরুদ্ধে যদি তারা কটাক্ষ করে অথবা এমন কথা বলে যেগুলি হচ্ছে ইসলামের ওপর আক্রমণ আল্লা দিনের উপর আক্রমণ নবী সাল্লা ইসাল্লামের ইমান ইজ্জতের উপর আক্রমণ আল্লাহ পাক বলছেন যে ফাঁকাতিল আইমাতফর তাহলে কুফরির যে নেতৃবৃন্দ রয়েছে তাদের বিরুদ্ধে তোমরা সশস্ত্র লড়াই করো ইন্না হুমলা ইমান আল্লাহম কারণ এদের শপথ বলে কোনো জিনিস নেই এদের অঙ্গীকার বলে কোনো জিনিস নেই এরা শপথ করে বলে কিন্তু এদের শপথের এদের অঙ্গীকারের কোনো মূল্য নেই আল্লাহমিয়ান তাহুন জাতি করে তারা বিরত থাকে আল্লাহ পাক তারপর এর সাদ করছেন আল্লাহরা আল্লাহ পাক ইরশাদ করছেন যে তোমরা কি ওই জাতির বিরুদ্ধে সশস্ত্র যুদ্ধ করবে না যেই জাতি নাকাসু আইমা তাদের অঙ্গীকার ভঙ্গ করেছে वाहम्मीर रसुलसूल सल्लाम के विताड़ित कर संकल्पबद्ध हो नबी करीम सल्लम के मक्का विताड़ित तारउल मर्रा तार प्रथम बारे युद्ध शुरू कर यराधर कथा तुले दे तारा अपराध प्रथम शुरू कर बड़ो अपराधी आतास नहम तक भय करब আল্লাহ আহ কোয়ান্তাক আল্লাহকে বেশি ভয় করা উচিত ইন ইনকুন তুমিন যদি সত্যিকার অর্থে তোমরা মমিন হও আল্লাহ পাক বলছেন কা তেলু তাদের বিরুদ্ধে সশস্ত্র যুদ্ধ করো ইউ আজে বুম আল্লাহ দি কুম তোমাদের হাত দ্বারা আল্লাহ পাক তাদেরকে শাস্তি দিতে চান আল্লাহর শত্রুদের বিরুদ্ধে যুদ্ধ করলে প্রথম উদ্দেশ্য হবে এই ইয়ু খে এবং আল্লাহ পাক তাদেরকে অপদস্থ করতে চান দ্বিতীয় উদ্দেশ্য ওয়ানসোর কুম এবং তোমাদেরকে তাদের ওপর সাহায্য প্রাপ্ত করতে চান বিজয় দান করতে চান ওয়াসফে সদুরা কম মমিন এবং মমিন সম্প্রদায়ের প্রাণ ঠান্ডা আল্লাহ পাক আলম করতে চান কারণ তারা অনেক নির্যাতিত হয়েছে তাদের উপর অনেক জুল অত্যাচার হয়েছে সুতরাং এর প্রতিশোধের মাধ্যমে তাদের প্রাণ ঠান্ডা হবে আল্লাপাক পাঁচ নম্বর বলছেন ওয়ুজ হেভ গাই কুলু বহিম এবং এই মমিন মুসলিমদের যে মনে জ্বালা রয়েছে যে কষ্টের জালা রয়েছে কি নির্যাতন করেছে কী জুলমত্যাচার করেছে এই জ্বালাকে আল্লাহ পাক রব্বুল্লা আলম নিভিয়ে দিতে চান ভাইয়া তুবল্লাহ আলম ইয়াসা এবং ছয় নম্বরের উদ্দেশ্য হচ্ছে যে আল্লাহ পাক যার পক্ষ থেকে চাইবেন তার তবা কবুল করবেন এর মাধ্যমে অনেকের সংশোধন হবে অনেকে আল্লাহর দিনের দিকে ফিরে আসবে আল্লাহ আলীমন হাকিম আল্লাহ সব কিছু জানেন এবং তিনি প্রজ্ঞা মান মহান আল্লাহ এরশাদ করেছেন আম হাসিব তুম আন্তুত রাখু আল্লাহ আল আলমিল্লাহ জাহাদুমিন্তাহুমিন তোমরা কি ধারণা করেছো হে মুসলিম জন্তুতরা কো তোমাদেরকে এমনিতে ছেড়ে দেওয়া হবে তোমাদেরকে কষ্ট করতে হবে না তোমাদেরকে কোরবানি দিতে হবে না ত্যাগ স্বীকার করতে হবে না আলামাইয়া আলমিল্লাহ জাহাদুম অথচ এখন পর্যন্ত আল্লাহ পাক প্রকাশ করেননি যে তোমাদের মধ্যে থেকে কে সত্যিকার অর্থে আল্লাহ রাস্তায় প্রচেষ্টা চালাচ্ছে ওয়ালামিয়া তেজুমিন্দ্লাহ ওয়ালা রসুলিজা আর কে তোমাদের মধ্যে আল্লাহকে বাদ দিয়ে এবং তার রাসুল শাসনকে বাদ দিয়ে আর মমিনদেরকে বাদ দিয়ে অন্য কাউকেই বন্ধু হিসাবে অন্তরঙ্গ দোস্ত হিসাবে গ্রহণ করে না কে সত্যিকার কি আর আল্লাহকে ভালোবাসে আল্লাহ রসুলকে ভালোবাসে এবং মমিনদেরকে ভালোবাসে এটা আল্লাহ পাক জানিয়ে দিতে চান আল্লাহ পাক রব্বুল আা কিছু তোমরা করো সে সম্পর্কে সূক্ষ্মবর রাখেন মহান আল্লাহ আর এরশাদ করেছেন যেহেতু বাইতুল্লাহ আল্লাহ পাকের ঘর কাবার দেখাসনা করতো কাবার তারা মুতল্লি ছিল আল্লাহ পাক বলছেন মুশ্রিকদের জন্য মোটেই সমীচীন নয় যে তারা আল্লাহর মসজিদগুলি আবাদ করবে মসজিদের সেবা করবে এই মুশ্রেক পত্তলিকরা এটা হতে পারে না এ রকমই মুসলিম উম্মার মধ্যে যাদের মধ্যে শির কুফরি ঢুকে গেছে তাদের এই অধিকার নেই যে তারা আল্লাপাকের ঘরের খেদমত করবে শাহিদিন আলা আনফুসে বিল কুফর অথচ তারা নিজেদের ওপর কুফরির সাক্ষ্য প্রদান করছে তাদের বাস্তব প্রমাণ করছে যে তারা কুফুরিতে লিপ্ত রয়েছে উল্ায় কাহাবেতা তাম আলহ এদের আমল কর্ম সব নিষ্ফল হয়ে গেছে আবাদ করা ইবাদত বন্দীর মাধ্যমে আবাদ করা সেবা যত্নের মাধ্যমে ওইসব লোকেরা করবে যারা আল্লাহর প্রতি রাখে পরকালের প্রতি বিশ্বাস রাখে এবং সলাত কায়েম করে জাকাত প্রদান করে এবং আল্লাহ ছাড়া কাউকে ভয় করে না তোমরা কি মনে করো যে হাজিদেরকে পানি পান করানো এবং মসজিদে হারামের সেবা যত্ন করা ওই সব লোকদের নেকামলের মতো যারা আল্লাহর প্রতি ইমান নিয়েছে এসেছে পরকালের প্রতি ইমান নিয়েছে। এবং আল্লাহর রাস্তায় সশস্ত্র জেহাদ করেছে লায়াস্তাউনাইন্দাল্লাহ এই দুই দল কখনো সমান হতে পারে না মক্কার মুশ্রিকেরা বলতো যে আমরা দেখো হাজিদেরকে পানি পান করাচ্ছি মসজিদে হারামের আমরা এই কাবা ঘরের আমরা মোতাবলি কাবা ঘরের আমরা খাদে খেদমত করছি এইগুলি দিয়ে তারা অহংকার করতো আল্লাহা বললেন যে দেখো তোমরা ওই সব লোকদের সমান হতে পারবে না যারা আল্লাহর প্রতি রাসোর প্রতি ইমান নিয়ে এসেছে পরকালের প্রতি ইমান নিয়ে এসেছে এবং আল্লাহর রাস্তায় জিহাদ করেছে আল্লাহা বলছেন জালেম সম্প্রদায়কে আল্লাহ কখনো রাস্তা দেখান না ওইসব লোকেরা যারা ইমান নিয়ে এসেছে এবং হিজরত করেছে আল্লাহর রাস্তায় জিহাদ করেছে নিজের ধন সম্পদ দিয়ে নিজের প্রাণ দিয়ে আজামদারা যাতেন এন্দাল্লাহ এদের আল্লাহর নিকট বড়ই সুউচ্চ মর্যাদা রয়েছে এবং এরাই হচ্ছে সফল কাম আল্লাহ পাক বলছেন রহমাতি মিনহুআরিদান আল্লাহ পাক তাদের রব তাদেরকে সুসংবাদ দেবেন তার রহমতের এবং তার সন্তুষ্টির পর জান্নাতিন এবং জান্নাত সমূহের লহুম ফিয়াহা নাইম মকিম সেখানে তাদের জন্য রয়েছে স্থায়ী নিয়ামত খালেদিন আফিয়াহা আবাদা সেখানে চিরকাল তারা বসবাস করবে ইন আল্লাহ ইন্দু আজরুল আজিম নিশ্চয়ই আল্লাহ পাকের নিকট পুরস্কার রয়েছে আবা আকুম ইউলিয়া ইনিসুল কুফরা আলাল ইমান অমাইয়া তাল্লাহমিনুফা উল্লা কাহমুন আল্লাহাকে এখানে মোমিনদেরকে সতর্ককে বলছেন দেখো মোমিনরা তোমরা তোমাদের বাপদাদাদেরকে তোমাদের ভাইদেরকে বন্ধু মনে করিও না বন্ধু বলে গ্রহণ করিও না ইনিস্তাহাবুল কুফর কুফরা আল ইমান যদি তারা ইমানকে বাদ দিয়ে ইমানের চাইতে কুফরিকে ভালোবাসে সুতরাং কুফরি শির্ক যারা করে থাকে তোমাদের আত্মীয় স্বজন তাদের সাথে বন্ধুত্ব স্থাপন করিও না যারা তোমাদের ওদের সাথে বন্ধুত্ব স্থাপন করবে তারপর ইরশাদ করছেন কুল ইনকানা আবাউমা আশিরা জিহাদ ফাতর আব্বাসু হাতি আল্লাহ আমরে আল্লাহ আল্লাপাকের সাদ করছেন হেনি তুমি বলে দাও তোমাদের পূর্বপুরুষ বাপদাদা এইরকম তোমাদের ছেলে মেয়েরা ছেলের ছেলেরা ও এখানক তোমাদের ভাই বোনেরা ও আজয়া যখন তোমাদের স্ত্রীরা অথবা তোমাদের স্বামীরা মহিলাদের সম্বোধন করলে ও আশী এবং তোমাদের বংশধর আত্মীয় স্বজন ও আম্মা লুনিকারাফ তোমুহা আর যেসব ধন সম্পদ তোমরা অর্জিত করে রেখেছো ও তেজারতন তাকসাওনা কাসাদা আর এমন ব্যবসা বাণিজ্য যার মন্দা পড়ে যাওয়ার আশঙ্কা করো তোমরা ওয়ামাশাহ কেন তার দা ন হয় এমন ঘর বাড়ি যা তোমরা খুব পছন্দ করো এসব পার্থিববস্তু যদি আল্লাহ এবং তার রাসুলের চাইতে এবং আল্লাহর রাস্তায় সশস্ত্র যুদ্ধ করার চাইতে আল্লাহর রাস্তায় প্রচেষ্টা চালানোর চাইতে আল্লাহর দিনের দাওয়াত দেওয়ার চাইতে বেশি প্রিয় হয়ে যায় তাহলে ফাতার আব্বাসু প্রতীক্ষা করো আল্লাহ পাখের শাস্তির প্রতীক্ষা করো হ্যাঁ তাইয়া তি আল্লাহাম আল্লাহ পাখের আদেশ আসা পর্যন্ত তার আজাবের আল্লাহ আলাহদুল কৌমাল ফাসুকিন আল্লাহ পাক ফাসেক সম্প্রদায়কে কখনও রাস্তা দেখান না এখানে আমার তফসির আজকের মতো শেষ করছি আল্লাহফাক যেন আমাদেরকে নেকামলের তৌফিক দান করেন এবং আল্লাহকে তার রসুলকে ভালোবাসার যেন তৌফিক দান করেন এবং আল্লাহ দিনকে মানব জাতি পর্যন্ত পৌঁছে দেওয়ার জন্য মেহনত পরিশ্রম করা যেন তৌফিক দান করেন আল্লাহ ফাক রব্বুল আলম যেন আমাদেরকে আখেরাতকে প্রাধান্য দেওয়ার তৌফিক দান করেন দুনিয়ার উপর আল্লাহাক দুনিয়াতেও সুখী করেন পরকালে যেন সুখী করেন সুভান রব্বিকারব্বুল জাতামা এসেফোন ওসালামসলিন আলহামদুলিল্লা রবী फिल्टार कर पानी विशुद्ध पवित्र कुरने अनेक बारुज साल अर्थात तुम्हारा नाम करो जकत दाओ जकत दिए सम्पद के विशुद्ध कर बर्तमान এই যুগে ইসলামের বাণী প্রচারের জন্য স্যাটেলাইট চ্যানেল হলো সবচেয়ে সেরা মাধ্যম বিস টিভি কে সমর্থন করুন এবং জাকাত পাঠানোর ঠিকানা আইআরএফআ আল্রায়ন ব্যাংক কোয়াড্রান কোড আটচল্লিশ গ্যালথরপে রোড ইউকে পোস্ট কোড বি ওয়ান ফাইভ পাউন্ড অ্যাকাউন্ট নম্বর জিরো ইউরো অ্যাকাউন্ট ইউএস ডলার অ্যাকাউন্ট শর্ট কোড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 সম্মানিত দর্শক শ্রোতা বাংলার নিয়মিত অনুষ্ঠান উপভোগ করার জন্য যারা দূরদর্শনের সামনে বসেছেন তাদের সকলকেই আমরা জানাচ্ছি আন্তরিক সালাম ও শুভেচ্ছা সুপ্রিয় দর্শক শ্রোতা আজকেও হাদিসের একটি কাহিনী আপনাদের সামনে পরিবেশিত হবে ইনশাআল্লাহ আমরা জানি ইসলামী জীবন জীবনধারায় পবিত্র কোরআন এবং হাদিস দুটি অবিচ্ছেদ্য বিষয় হাদিস অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয় যা মুসলিম ওম্মার জীবনে অনুসৃত এবং সমাদৃত সমানিত দর্শক শ্রোতা আসুন সেই হাদিচের কাহিনী অবলম্বনে আজকে আমাদের যে পর্বটি আপনাদের সামনে আমাদের আমন্ত্রিত আলোচকগণ আলোচনা করবেন সে সমস্ত সম্মানিত আলোচকবৃন্দের সাথে পরিচয় করিয়ে দেয় আজকের স্টুডিওতে যারা এসেছেন আমাদের আমন্ত্রণে তনমধ্যে আছেন শেখ প্রফেসর ডক্টর হাফেজ আর উপস্থাপনায় আমি জাহাঙ্গীর আলম ইসলাহি সমিত দর্শক শ্রোতা আজকে আমরা আসহাবে উখদুদ বা সেই গর্তের অধিবাসীদের জীবন বৃত্তান্ত আপনাদের সামনে উপস্থাপন করব, যেখানে তৌহিদ কবুল করার কারণে সেই জালিম শাসক গোষ্ঠী কর্তৃক তারা কিভাবে নির্যাতিত হয়েছিলেন নিষ্পেষিত হয়েছিলেন তৌহিদ ও শিরিকের দ্বন্দ্ব পৃথিবীতে কালে কালে পরিদৃষ্ট হয়েছে আপনারা জানেন আজ এই কাহিনীর ভিতর দিয়ে আমরা আরও বিস্তারিত জানতে পারবো জাল্লা ওয়দান বা কবুল করার কারণে কেমন করে একটি নিরীহ জনগোষ্ঠীর উপরে নেমে এসেছিল অত্যাচার এবং উৎপীড়নের খড়গ হস্ত আসুন আমরা এই আলোচনার অনুবাদমূলক অংশটুকু শোনার জন্য যাচ্ছি ডক্টর জাকারিয়ার কাছে থেকে আসদুদ বা পরীক্ষা যে কাজ করেছিল পরীক্ষা খরণ করে ইমানদারদেরকে যারা কষ্ট দিয়েছিল তাদের ব্যাপারে বিস্তারিত বর্ণায় এসেছে সোহেব আর রুমিরাদহু তিনি বর্ণনা করেছেন যে রসোল্লা আসালাম বলেছেন তোমাদের পূর্বে যারা চলে গেছে তাদের মধ্যে এক রাজা ছিল তার এক জাদুকর ছিল জাদুকর বৃদ্ধ অবস্থায় উপনীত হওয়ার পরে বললো রাজাকে যে এমন একজন বালক দেন যে বালক আমার থেকে জাদু শিখিয়ে নেবে এবং পরবর্তীতে আপনার কাজে লাগবে রাজা বিভিন্ন স্থান খোঁজ করে একটি বুদ্ধিমান বালকের ব্যবস্থা করলো বালক যাদুকর এখানে আসতো এবং যাইতো আসা যাওয়ার মাঝখানে এক পাদরির কাছে রাহেবের কাছে সে তার ভালো লাগতো সেখানে সে বসত আস্তে আস্তে তার কাছে পাদ্রি বেশি গুরুত্বপূর্ণ হয়ে পড়ে যাদুকরের কাছে দেরি করে যাইতো এটা দেখে যাদুকর তার বিরুদ্ধে বিভিন্ন অবস্থান নিল পাদরি বুঝিয়ে দিল তাকে যে যদি দেরি হয় বলবে যে বাড়িতে দেরি হয়েছে আর যদি আমার কাছে আসতে দেরি হয় তাহলে অন্য কিছু বলে দিও শেষ পর্যন্ত যাদুকরের কাছ থেকে যে যা শিখলো সবচেয়ে বেশি সে রাহেবের কাছ থেকে শিখলো এবং তার কাছে এটাই ভালো লাগলো এবং সে এখানে বেশি সময় লাগলো এক পর্যায়ে একদিন সে রাস্তায় বের হলো দেখা করার জন্য রাহেবের সাথে পথি মধ্যে দেখতে পেলো যে একটি প্রাণী রাস্তার মানুষদেরকে আক্রমণ করছে এটা দেখে তার মনে বালককে ধরে নিয়ে আসার পরে বালকে অত্যাচার করা হলো যে তোমাকে কে এটা শিক্ষা দিল শেষ পর্যন্ত সে বলতে বাধ্য হলো যে আমাকে রাহেব এটা শিক্ষা দিয়েছে অমুক রাহেব তাকে ধরে নিয়ে আসা হলো এবং দুইজনকেই কুড়াল দিয়ে তাদের মাথা থেকে শুরু করে পাওয়ার জন্য চির দ্বিখণ্ডিত করে ফেলা হলো এ অবস্থা তাদের ইমান থেকে তাদেরকে দূরে রাখতে পারেনি তারা ইমানের উপর ছিল এরপরে আক্রমণ করতে চাইল বালককে বিভিন্নভাবে হত্যা করতে চাইল প্রথমে তাকে বললো যে তোমরা তাকে সু উচ্চ পাহাড়ের উপর নিয়ে যাও সেখান থেকে তাকে নিক্ষেপ করো সেখান থেকে তাকে নিক্ষেপ করতে গেলাম এরপরে আল্লাহ আল্লাহ যোগাযোগে অনেক সময় পরীক্ষা করেন যেমন এই লোকগুলি পরীক্ষা করেছেন শপথের পরে অবশ্যই আসলে এই ধরনের মানে আমাদের সমাজে বা সারা দুনিয়া ব্যাপী মুসলমান যারা ইমানের উপর প্রতিষ্ঠা থাকতে চাইবে হকির উপর প্রতিষ্ঠিত থাকতে চাইবে তাদের উপর বিভিন্ন ধরনের নির্যাতন আসবে সেটা গ্রুপ হইতে পারে সেটা শাসক থেকে হতে পারে সে ভিন্নভাবে হইতে পারে এটারই একটা ধারাবাহিকতা এখানে আর একটা বিষয় লক্ষণীয় সেটা হলো দর্শকদেরকে মনে রাখতে হবে যে মৃত্যু দিতে পারেন একমাত্র আল্লাহ এছাড়া আপনার উপরে বিপদ আপদ যাই চাপানো হোক না কেন মৃত্যু যদি আসমানে লিখিত না থাকে তাহলে কেউ মারতে পারবে না শত্রুতা যতই হোক না কেন এটাই হলো প্রমাণিত সত্য কথা। হলটা যে প্রসঙ্গটা রবটা যে কি রবের প্রতি বিশ্বাস করলে রবকে মেনে নিলে যে আল্লাহর পক্ষ থেকে যে কি রহমত নেমে আসে আমি মরে যাব কিন্তু বাকি যারা থাকবে কখনো নিজে মনে করবে না যে আমার জীবন চলে গেলে জাতির কি হবে এমনটা যদি ভাবে ভাবার দরকার না যদি